নামে শপথ নক্ষত্রের যখন তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপথ গামীও নয় এবং সে মন কথাও বলে না ইহা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল তখন সে উর্ধ দিগন্তে অতঃপর সে তাহার নিকটবর্তী হইলো অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারও কম তখন আল্লাহ তার বান্দার প্রতি যাহা ওই করিবার তাহা ওই করিলেন যাহা সে আছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরি বৃক্ষের নিকট যাহার নিকট অবস্থিত বাসদানায় যখন বৃক্ষটি जर्दारा आच्छादित हई बार तत्व आच्छादित दृष्टि विभ्रम दृष्टि लक्ष्यच्युत से तो पुतिपालक महान निर्देशन देखिया तुम्हरा कि भाविया देखिए लथ উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি কন্যা সন্তান এই প্রকার বন্টন তো অসংগত এগুলি কতক নাম মাত্র যাহা তোমাদের পূর্ব ও তোমরা রাখিয়াছ যার সমর্থনে আল্লাহ কোন দলিল প্রেরণ করেন নাই তাহার তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিবারকের পথ নির্দেশ আসিয়াছে মানুষ যাহা চায় তাহাই কি সে পায় বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরি আকাশে কত ফিরিস্তা আছে উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না তবে আল্লাহর অনুভূতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট যাহারা আখি রাতে বিশ্বাস করে না তারা এই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্তাদেরকে অথচ এ বিষয়ে কোনো জ্ঞান নাই উরা তো কেবল অনুমানেরই অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের মূল্য নাই যে আমার স্মরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া চলো সে তো কেবল পার্থিব জীবনেই কামনা করে জ্ঞানের দৌড় এই পর্যন্ত তোমার প্রতিপালকই ভালো জানেন কে তাহার পথ হইতে বিচ্ছুত তিনি ভালো জানেন কে সৎ পথ প্রাপ্ত আকাশ মন্ডলিতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরী যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যাহারা সৎকর্ম করে تهدر كدنو طمبر شكرا الذين يجتنبونك بائر الإثم والفواحش إلا لمن إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكو أنفسكم هو أعلم بمن اتقى गुरुतर पापील कार्य हईते छोटो अपराध कर सम्म अवगत जो तुम सृष्टि कर मृत्व जो तुम्हारा मातृगर्वे भ्रूण रूपे छे अतए तुम्हारा आत्म प्रशंसा कर सम्मेलन मुत्ता की তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয় এবং দান করে সামান্যই পরে বন্ধ করিয়া দেয় তাহার কি অদৃশ্য জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে তাকে কি অবগত করা হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করিয়া ছিল তাহার দায়িত্ব উহা এই যে কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে আর এই যে তাহার কর্ম অচিরেই দেখান হইবে অতঃপর তাহাকে দেয়া হইবে পূর্ণ প্রতিদান আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপারকের নিকট আর এই যে তিনি হাসান তিনি কাঁদান আর এই যে তিনি মারেন তিনি বাঁচান আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী শুক্র বিন্দু হইতে যখন ও স্খলিত হয় আর এই যে পুনরুত্থান ঘটেবার দায়িত্ব তাহারই আর এই যে अभावमुक्त करें और सम्पद दान कर प्राचीन आद सम्प्रदाय के ध्वस कर बाकी रखें नई আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায় উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে অতীতের সতর্ককারীদের নাই এই নবী এক সতর্ককারী মত আল্লাহ ব্যতীত কেউই ইয়া ব্যক্ত করিতে সক্ষম নয় তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ এবং हाँसी झा करा तुमरा तो उदासन अतएब अल्लाह के सिजदा करो ताहर इबादत करो